প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকা আয়াত একশো থেকে একশো সাতাশি পর্যন্ত তিলকাল আয়ামের নিচে হবে আর নিচে যে খবর আছে সেই খবর শব্দটা হবে আসলে শাহরু রানের নিচে তো শাহরুল সেটা খবর এর মুক্তাদা মাহুদ এটা মুসানে বোঝালেন এখানে ওই নির্ধারিত দিনগুলো হলো শাহরের মাদন রমজান মাস আল্লাদি কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের ফজিলত বোঝানো হয়েছে তো রমজান মাস এমন একটা মাস যে মাসে অনেক মর্যাদা আছে তার মধ্যে এটা একটা যে আসমানি যত কিতাব আসমান থেকে দুনিয়ায় আসছে সবগুলো কিতাব রমজান মাসে আসছে সবগুলো কিতাব রমজান মাসে আসছে তো কোরআনে করিমের নজরুল যেটা দাফা আতান ওয়াহিদা হয়েছে সেটাও রমজান মাসেই হয়েছে আর যেটা ধীরে ধীরে হয়েছে সেটা তো বছর ব্যাপী তেইশ বছর হয়েছে কিন্তু সেটা রমজান মাসে হয়েছে এবং অন্যান্য যত কিতাব আসছে সবগুলো কিতাবই রমজানের বিভিন্ন তারিখে আসছে শাহরুর রহমানিয়া সামা ইদুনিয়া শব্দটা তোমাকে নিম্ন আকাশ নিচের আকাশ আমাদের কাছের যে আকাশটা এটা যেহেতু ওই দুনিয়ার কাছে আকাশ সেই হিসাবে বলা হয় যে দুনিয়ার মানুষের জন্য হৃদায়ত এবং সত্য মিথ্যার মীমাংসার সুস্পষ্ট নিদর্শন বাই গিনাতিনুস্পষ্ট নিদর্শনাবলী সেটা হুদাল সব মানুষের জন্য সত্য মিথ্য মাঝে মীমাংসার সত্য মিথ্যার মাঝে মীমাংসার সুস্পষ্ট নিদর্শন আয়াতিনুদা ইলাল হাক্তি মিনাল আহকাম। ওই সকল আহকামের সুস্পষ্ট নিদর্শন যে আহকামে হকের দিকে পদ দেখায় মায়ের বয়ান হলো মিনাল আহকাম মিনাল ওই সকল জিনিস যেগুলো হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে সে সকল জিনিসের মধ্যে হতে প্রাণিকারি মেটা একটা আয়াতিমবাই কমাং শাহিদা মিন কুমার সাহারা ফালিয়া সুম এই আয়াতটা সম্পূর্ণ আলাদা পূর্বের আয়াতে এখতিয়ার দেওয়া হয়েছিল যে কেউ চাইলে রোজা রাখতে পারে। কেউ চাইলে রোজা না রেখে ফিদিয়া দিতে পারে। এই আয়াতে সেই এখতিয়ারটাকে মনসুখ করা হচ্ছে তোমাদের মধ্যে যে রমজান মাস পায় রমজান মাস পাবে ফালিয়া সুমহ সেজন্য রোজা রাখে তাহলে এখতিয়ার মনসুখ হয়ে গেছে মনসুখ হওয়ার কারণে এই হুকুমটা মনসুখ হয়ে যাওয়ার ধারণা কেউ যেন না করে পিতা আমি মান শাহিদা কারণ মান শাহিদের মধ্যে মান এটা মেজদাকের ভিতরে তো মারিজ মুসাফের মুকিম শহীদ সবাই আছে সেই আয়তের আমমের কারণে এটা যে মনসুব হয় নাই এটা বোঝাবার জন্য ভিন্ন করে বললেন ইউরিদুল্লাহসরা আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান ইউরিদ যা কঠিন তা তোমাদের জন্য চান না এজন্যই ولذا اباح لكم الفطره في <تصفيق> المرض والسفر এজন্যই অসুস্থ অবস্থা এবং সফরের অবস্থায় তোমাদের জন্য রোজা না রাখার অবকাশ দিয়েছে وليكون ذلك في معنى العله ايضا الامر بالصوم عطف عليه ولتكمل العده ولتكبر الله على ما هداكم ولتكمل العده এই যে ولتكمل العده এটা লামটা আসছে যে আর লামের মতো আল্লাখ কি হবে এটা মোশালে বলতেছেন এখানে দেখো আগের আয় আল্লাহ রোজার নির্দেশ দিয়েছেন এরপরে রোজার ব্যাপারে যারা অসুস্থ হবে যারা মুসাফি হবে তাদের জন্য রোপস দিচ্ছেন এটা কেন দিলেন এই কেনটা আল্লাহ তালা বলতেছেন দুইটা শব্দ দিয়ে প্রথম শব্দের মধ্যে কোনো হরফে ইল্লা নাই কিন্তু দ্বিতীয় শব্দ হরফে ইল্লা আছে এই কথাটাই বলতেছেন যে লিতুকাব্বির লিতুক মিলুরদাহা এখানে লিতুক মিলুর এইদ্যার দুইটা জিনিস প্রয়োজন একটা হলো লামের মতো আল্লাখ এর এটাই বলতেছে একটু ধরি না তারপর আবার বলবো এই আয়াতটা যেহেতু ইল্লতের মা নয় কিসের লীল রোজা রাখার নির্দেশ এর ইটার উপর আল্লাহ হবে এইভাবে ليريد بكم اليسرى ولتكمل العدة إنما رخص لكم بالفطر وعمركم بالقضاء من غير مبادرة ولا تتابع ومن غير تقييد الأيام ليريد بكم اليسرى ولتكمل العدة إبار بزر لتكمل العدة إذا باعتبار معنا إرماتف عليها بيريد الله بكم اليسرى آرد লাম এর মতো আল্লাহটা মাহজুদ তাহলে আল্লাহ তোমাদেরকে যে তোমাদের মধ্যে যারা না রাখার দিয়েছেন এবং কাজা করার দিয়েছেন এবং কাজা করার অনুমতি দিয়েছেন এই দুইটার ইলত হলো দুইটা এটার ইল্লত হল দুইটা একটা হলো আল্লাহ তালা তোমাদের সাথে আসামির এরাদা করতে চান আরেকটা হলো তোমরা যেন পরবর্তী সময়ে তোমাদের এই কাজা সংখ্যাটা পূর্ণ করতে পার তাহলে ইউরিদুল্লাহ ইউসরা এটাও একটা ইল্লত আর লিতুক আরেকটা লিতু মিনুরেটা ইলত কিসের আল্লাহ তালা তোমাদেরকে কাজা করার অবকাশ দিয়েছেন এটার ইল্লত হলো এই দুটা জিনিস একটা হলো তিনি এলাদা করেন তোমাদের সাথে আসানির আরেকটা হলো তোমরা যেন ভিন্ন আরেকটা সময় গিয়ে তোমাদের এই কাজা রোজার সংখ্যাটা পূর্ণ করতে পার তাহলে দেখো ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরার ভিতরে ইল্লত এর মান আছে কিনা যেহেতু ইল্লতের মানা আছে আকাশ হয়েছে এটা এবার বলতেছে দেখ লিখনি এই আয়াতটা যেহেতু ইল্লতের মহানায় কিসের লীল সৌম রোজা রাখার নির্দেশ এবং আল্লাহ রোজা রাখার নির্দেশ দিচ্ছেন এবং যারা অসুস্থ মুসাফির তাদেরকে রোজা না রাখার নির্দেশ দিচ্ছেন এই সবটার ইল্লত লিক ইন লীল সৌম রোজাটাকে রমজানের রোজার সংখ্যাটাকে পূর্ণ করতে পারো পড়ে যারা ছুটে গেছে যাদের ছুটে গেছে আল্লাহবীর আল্লাহ তার দিনের আহকাম এর দিকে তোমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন এর জন্য তোমরা যেন তাকবীর আল্লাহ তাল বরত্ব প্রকাশ করতে পারো আল্লাহ করুন রোজা এবং রমজান এর হুকুম হলো এর পরে সামনের আয়াতে রমজান রমজানের রোজা সংক্রান্ত আরো কিছু হুকুম আসতেছে সামনে মাঝখানে জাহিরি ভাবে কোনো মনাসাবাদ নাই এমন একটা আগে পরে রমজান রমজানের রোজার হুকুম আহকাম মাঝখানে অন্য আরেকটা আসতেছে যেটা জাহিরি ভাবে কোনো মনাসাবাদ নেই কাছে সাথে আমরা আস্তে আস্তে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ কাছে দোয়া করবো আস্তে আস্তে আমানুন নাকি আল্লাহ আমাদের চেয়ে দূরে তাহলে আমরা জোরে জোরে আল্লাহকে ডাকবো আর দাঁত এখন সবটাই মোনা দাঁত হয়ে গেছে না মানে সবসময় আমরা মুনা দাঁত করি আর সেটার নাম হয় আপনি বলে দেন যে আমি তাদের কাছেই আছি বলে দেন আমি তাদের কাছে এটাকে আর ধরেন নাই যে আমি তো তাদের কাছে ডাকে যখন আমাকে আহ্বান করে তা আমি সারা দিই কি সে যা চায় সেটা আমি তাকে দেই এটা হলো সারা দেয়ার একটা স্রোত সারা দেয়ার একটা স্রোতের তবে এটি একবার চূড়ান্ত না আমি যে আল্লাহর কাছে চাইলাম আর আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা করা আছে যে তুমি আমাকে চাইলে কিন্তু আমি তোমার ডাকে অবশ্যই সারা দেবো আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা আছে যে আস্তা জিগলাখন এখানে বলতেছে কখনো যেটা কখনো আমার চাওয়ার কারণে আল্লাহ লেখা আল্লাহ যেটা চাইলাম সেটা দেবেন না তার চেয়ে মোনাসেফ দেবেন অথবা এই চাইলাম যে এটার কারণে আল্লাহ তালা দুনিয়াতে কিছুই দেবেন না আখেরাতে এটার জন্য বিরাট পুরস্কার দেবেন এই মুখতালিক কাইফিয়াতগুলো হবে বাকি সবগুলোতেই আল্লাহ এই উজিবুটা হবে উজিবুটা অবশ্যই হবে হাদিস শরীফে আসছে যে বান্দা যখন কেয়ামতের দিন তার নেক আমলগুলো দেখবে যেই নেক আমলগুলো আল্লাহ তাহলে ওই সকল দোয়ার বিনিময়ে দেবেন যে দোয়াগুলো দুনিয়াতে আল্লাহ তারা কবুল করেন নাই তখন বান্দা আফসুস করবে যে হায় আমার দুনিয়াতে কোনো দোয়া যদি কবুল না হইত দেখো এটা যে আমরা আফসোস করব সেটা হাদিসে বলা আছে কিন্তু তারপরও আমাদের কাছে কেমন লাগে যে সরাসরি দোয়াটা কবুল না হলে মনটা খারাপ লাগে না কিন্তু এটা হুজুরি এই বলছে যেন মনটা খারাপ না লাগে দোয়াটা কবুল না হলে মনটা খারাপ না থাকে আল্লাহ করবো তবে এখানে একটা কথা হলো তোমার ডাকাটা সেটা শর্ত মোতাবেক হইতে হবে দোয়া যদি শর্ত মোতাবেক হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে যা ওয়াদা শর্ত মানে ওই যে হাদিসের মধ্যে আসছে যে বান্দা দোয়া করবে সেজন্য দোয়া করে তারা না করেন এটা আসছে কত দোয়া করছি কেউ আল্লাহ তো কবুল করেন এটা বলা যাবে না আর একটা হলো তো সাহাবির উত্তরে আল্লাহ তালাটা নাজির করলেন তো সাহাবি কি জিজ্ঞেস আল্লাহ তালা কি করিব তাহলে কি আমরা মুনাজাত করব। আর যদি বাঈদ হয় তাহলে মুনা দাঁত আল্লাহ তালা বলতেছেন আমি করিব কি বুঝাইলেন কোনটা করবা মোনাজাত করবো আমরা তোমরা যে ইয়ার থেকে বোঝা যায় যে দোয়া সেটা আস্তে করা চাই দোয়া জোরে করা সেটা পছন্দা নেহি এই শব্দটা মনে আসে পছন্দ নেই এরকম শব্দটা লিখছে বাকি করার অবকাশ আছে এমন না যে অবকাশ নাই এমন না বাকি পছন্দনীয় না এই জন্য আম আদত এটাই করা চাই যে দোয়া আস্তে আস্তে হবে মোনাজাত আর আল্লাহকে ডাকার পদ্ধতি বলতেছেন তাদর রোয়ান ওয়া শর্তে তান্তে আর এটি হলো মেন শর্ত আর এটার জন্য সহায়ক হলো খুফিয়া তারপরে তাদের রু আছে হিসাবে অন্যের বেলায় কোনো কথা বলা যাবে না এই সব কথা হলো আমার নিজের জন্য তাদের রুটা হলো মেন অনুয় বিনয় কাকুতে বিনোদের সাথে আলোর কাছে দোয়া করো আর এইটার জন্য সহায়গুলো যদি আস্তে আস্তে করা জোরে জোরে হলেও কারো বালে তাদের হইতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে জোরে জোরে হলে দোয়াটা শুনলেই বোঝা যায় যে আল্লাহকে না বলে যারা দোয়াটা চাইছে তাদেরকে শোনানো হইতেছে আল্লাহ রয়ের সাথে এবং খুফিয়া থানা খাফিয়া জাকারিয়া আল ইসলামের ব্যাপারে যেটা আসতেছে নাদা এন্ড খাফিয়া বলতেছে আর হুজুর সাল আলিহাসের আদত যেটা হাদিসে পাওয়া যায় এটা হলো এই হুজুরের মুনাজাতি করতে এবং এইগুলো এই ধরনের রেওয়ায় একদম কম পাইবা একদম কম পাইবা একদম কম পাওয়া যাবে এখানে আসলে আমভাবে আমাদের মানে এটা হলো এত যে আমভাবে আমাদের হুজরসাল্লাহ আলিহাসালাম যেই আমলটাকে ঠিক যেভাবে করছেন ওই আমলটাকে ঠিক ওইভাবে রাখাটা হলো শূন্য আর এর ব্যতিক্রম করে খেলাটাই হবে খেলাপে শূন্য মানে একটা জিনিস ভালো ভালো জিনিসটা অতটুকু ভালো যতটুকু হুজর সাল্লাহ আলি হাসলাম করছেন এর বেশি করে খেললে সেই জিনিসটাই ভালো আর থাকে না এটাই তো শূন্য আর বেদা মধ্যে ফরক হয়ে যায় মোনাজাতের ব্যাপারে হাদিসে যে একটা রূপ পায় আমরা মুনাজাতে। আমাদের এখানে অনেক বেশি বেড়ে গেছে এটার মোনাজাতের পরে মোনাজাত দেখবো তুমি হাদিসের কিতাব যখন পড়বা এটা পাইবে না তো দোয়ার ফজিলত রসুল্লাহ দেখবো রসুল আলিয়া থেকে আমাদের আমরা যে মোনাজতের যে একটা কাইকিয়ত আমরা বানিয়ে ফেলছি এই কাইকিয়তের রসুলের যে জমানায় মনাজত ছিল না সাহিদের জমানের মনাজত ছিল তো ওনারা কি মনাজতে ফজিলত জানতো না এটাকে হইতে পারে কার্য তো তাই হইতেছে কিন্তু রসুল্লাহ জিন্দিগিতে বড় মজমা কত হইছে না জিন্দিগির শেষ মজমা যেই মজমার পরে হুজুরের সাথে আর সাহাবিদের আম সাহাবিদের মোলাকাত হবে না কত আহাম একটা মজমা সেই মজমাতে ছোট মজমাতো বাদী কোনো বিশাল সবচেয়ে বড় মজ মাত্রের মেশাল দেওয়া হয় যে পাঁচটা আঙ্গুল সবগুলো না ফেয়ে না আমার জন্য কিন্তু আর একটা আঙ্গুল যদি হয় এটা তো এই আঙ্গুলের মতোই তো এটা কিন্তু এই আঙ্গুলটাকে হোসন এটাকে না তারপরে গরম লাগতেছে আমার একজনে বাতাস করতেছে এটা না না ধলক কাজ করতেছে না গরমের মৌসুম পার হয়ে গেছে ঠিক এই কাজটাই আমার করতে আসে তোমার পর তোমার আমি খুব দোয়া দেবো না তো বেদা আর সন্ধ্যার মধ্যে ফরক এটাই ফরক এটাই তো হুজুর সাল কতটা তাকিতে বলতেছে পূর্ণ বেদা কিন দলালা অকূর্লু দলা কিনা তারপরে ওই এই কালকে যে বলছিলাম সাত বিরাহিম্লা এতে সাপ সেটার মধ্যে আসছে যে শয়তানে কাউকে যদি বেদাতে মুক্তলা করে দিতে পারে তাহলে সে অনেক বেশি খুশি হয় কাউকে মা সিওতে করার অপেক্ষা এটা কেন এটার কারণ গোলাম ব্যাখ্যা করেন যে কেউ যদি মাহিওতে লিপ্ত হয় তাহলে তার ভিতরে যদি ইমানের নূর আছে সেইটাকে মা আসি মনে করে কাজটা করতেছে অর্থে এটা একটা সময় সে হয়তো তবা করে ফেল কিন্তু কেউ যদি বেদাতে লিপ্ত হয় তাহলে বেদাতে লিপ্ত হলে সে তো এটাকে গুনি মনে করতেছে না তাহলে তবা করার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কিন্তু আল্লাহ তালা নারাজি গিয়ে গ্রহণ করা এবং রসিদাল্লা আলিয়া সাল্লামের পথ থেকে দিকে সরে যাওয়া এই দুটা কথার মধ্যে মা আসিয়া আর বেদা একদম সমান সমান এরপরে আর যে আরেকটা কথা আমভাবে আমাদের বলা হয় যে কিছু কিছু ব্যাপারে এটা বেদাতে সাইয়া হাসানা বেদাতে হাসানার সাইয়ার একটা ভাগ আছে এইটার ব্যাপারে একদম শেষ কথা হলো যে মুক্তি ফাজুল্লাহ যে হাটা সারি উনি খুব কঠোর ছিলেন এবং এটা আমাদের মতোকৃতি একেবারে মুক্তি ফাইজুল্লাহ রহমান বেদাতের ব্যাপারে একদিন ওনার একটা কিতাবের মধ্যে আছে যে বেদাত লুগাবি অর্থে দুই কিসিম হইতে পারে বেদাতে হাসানা বেদাতে সাইয়া লুগাবি মতল বা কি হবে কুল্লু বেদা আতীন দলালা বেদাতে এসতেলাহির কোন প্রকার নাই বেদাতে এসতেলাহির প্রকার নাই এটার প্রমাণ হলো কুল্লু বেদাহা এক দ্বিতীয় হলো যদি এসতেলাহি বেদাহাতের প্রকার থাকে যে কেউ এটা বললো যে এই আমলটা আমি করতেছি যে পুরুনে উল্লাকে ছিল না আর যদি নজির না থাকে তাহলে এটা হইতে পারে ওখানে যে কাজটা ছিল সেই কাজটা নবশের কাজটা ছিল সেই কাজের কাইফিয়ত সেখানে ছিল না তো এখানে নবশের কাজটা চালু করা হলো ভিন্ন করা হলো কিন্তু যদি সেই কাজটা ছিল ওই কাইফিয়া নতুন দুরুদের বিশেষ কাইফিয়ত সেটা ওখানে ছিল আবার কিভাবে করতে হবে সেটা সাহাবে এক ছিলেন কিছু কিছু আলফাজ আছে না দুরুদের আলফাজ বিশেষ কাইফিয়ত ছিল না কিন্তু আলফাজ ছিল সেই আলফাজ সাহাব একদম দুরুদে পড়তেন যেহেতু আলফাজ ছিল মখসুস আলফাজ ছিলতে সেই আলফাজে এখন দূরটা করতে হবে ভিন্ন কোনো আলফাজ বানানো সেটার একদিন অবকাশ নয় ওই যে না এরপর আরো কত আছেন না কত আছে যে এটা যে একটা হাদিসে একবারে সদাকাতে হয় মেস কাদের মতো করবা যে কোনো জাতির মধ্যে কোন একটা বেদাত হাত আসবে সেখান থেকে ওই পরিমাণ শূন্য চলে যাবে ওই পরিমাণ শূন্য চলে যাবে ইসলামের শরীরটা হলে একদম ভরা একটা কলসের মতো একদম ভরা একদম পানিতে কানায় কানায় ভরা একটা কলসের মতো এখন এখানে যদি কেউ একটা পাথর ঢুকায় তাহলে পাথরটা জায়গা করে এমন না খুব নেয় এবং আছে তো অনেক ক্ষেত্রে হয়তো আমরা এই দাওয়াতের হেকমতের খাতিরে বেদাট শব্দটা না বলা চাই না বললাম কিন্তু সুন্নতের খেলা এই কথাটা বলা দিতে পারে শূন্যতের খেলা অনেকে আছে যে করতেছে বেদাৎ কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি বেদাৎ করতেছেন তাহলে নারাজ হয়ে যায় একটা মহাজাপ্ত হলো না মানে এখানে আমাদের প্রবণতাটা এমন হয়ে গেছে যে একটা কাজ যদি অন্যরা করে তাহলে এটা আমরা যেভাবে ধরি কিন্তু কাজটাই নিজেরা করলে যেটা একটু ছাড় ছাড় একটা ভাব থাকে বুঝে নাই অন্যরা নিজেরা অপেক্ষাটা কি কিন্তু যেটা শরীরে নাই সেটা করা সেটা আমার ডাকে সারা দেয় এবং তারা ইমানের উপর অবিচল থাকে ইমান না আনলে সারা দেবে কি হবে এখানে উদ্দেশ্য হলো আবার রমজানের রোজা রমজান সংক্রান্ত আকাম আসতেছে মাঝখানে যেটা আনা হয়েছে জাহরী ভাবে মনে হয় যেন কোন নাই কিন্তু মোনাসাবৎটা অবশ্যই আছে মোনাসাবতটা কি এবং এরপরে যারা অসুস্থ অথবা মুসাফির রমজান মাসে রোজা রাখতে পারে নাই তো তারা পরে রোজাটা রাখবে তো পরে রোজা রাখবে যে পরে রোজা রাখার অবকাশ দেওয়া হয়েছে এবং কেন আল্লাহ তালা দিনে সেটাও বললেন কিন্তু কারো মনে এই জিনিসটা থাকতে পারে কারো মনে ইয়াটা শোভাটা আসতে পারে যে রমজানের রোজা অসুস্থতার কারণে রাখতে পারলাম না পরে রাখবো অবকাশ তো আছে কিন্তু রমজানের রোজা রমজানের রাখলে আল্লাহ তালা যে পরিমাণে রমজানের বাইরে রাখলে কে সেই পরিমাণ টাকার রূপ পাওয়া যাবে এটা হয়তো কারো মনে শোভা আসতে পারে আল্লাহ তালা এখানে বলে দিলেন যে না আল্লাহ তালা সবসময় তার বান্দার কাছে বান্দা যদি আল্লাহ তাহালার হুকুম পুরা করে আল্লাহ ডাকে সারা দেয় হুকুম পুরা করে তাহলে আল্লাহর হুকুম পালন করলে সব সময়ই আল্লাহকে বান্দা তার কাছে পাবে সে যদি রমজান রোজা রমজানের রোজা রমজান সময় রাখে তাহলে যেমন যদি আল্লাহ পক্ষ থেকে এজাজত আছে তার রমজানের পরে রাখার তাহলে রমজানের পরে রাখলে তাকাল রূপে করবে যেরকম তাকাল রূপ অন্যরা রমজান মাসে রেখে হাসিল করছে একটা ইবনিকাছে বলছেন যে এখানে আগে রমজান রোজার কথা বলা হয়েছে এর এরপরেই এটা বলা হয়েছে এটা দেওয়ার জন্য ইশারা করা হয়েছে যে রোজার পরে আল্লাহ তালা দোয়া কবুল করবো রোজার পরে আল্লাহ তালা দোয়া কবুল করেন ইফতারের সময় তো এটা তারা যেন উল্লেখ করছেন যে এখানে এনে ইশারা করা হয়েছে যে রমজানের রোজার পরে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন এটা একটা আরেকটা হলো যেটা যেটা মার্লুকালাই বলছেন যে আগের আয়াতে আল্লাহ তারা রোজা রাখার দিচ্ছেন রোজা রাখা ব্যাপারটাকে তোমাদেরকে কঠিন হুকুমটা দিছি এই কঠিন হুকুমটাকে মানসিক ভাবে আরো সহজ করে তোলার জন্য বলতেছে আমি কিন্তু তোমাদের কাছেই আছি অর্থাৎ তোমরা আমার হুকুমটা পালন করো আমি তোমাদেরকে এর জন্য বিরাট পুরস্কার দেব এখানে আল্লাহ তালার হাস তা আল্লুক সাথে এটা বলে আল্লাহরি করা হয়েছে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে খুশি করিয়ে দেব। এটা বলে আমাদের মানসিক ভাবে আমাদের দিনটাকে আরো তৈরি করছে এটা হলে এমন যেমন ধরো কোনো একজন বড় কেউ কোন একটা কঠিন কাজের নির্দেশ তোমাদেরকে বাবা তোমরা কাজটা করো আমি তোমাদের কাছে আমাদের উপরে এইভাবে বার বার বার বার বলে আমাদের জেহান সাজি করতেছে এর সামনেও আসবে দেখবার কঠিন হুকুম আল্লাহ তালা দেবেন আল্লাহ তাল জাত যেমন আস শুধু বলে ফেললে হবে এই তোমাদের পেটা খরচ করা হয়েছে এটা করতে হবে না কত ভাবে বলতেছে কত কিচ্ছা কাহিনী বলেছে বিপরীতটাও তো আছে এই জন্য আল্লাহ তালা যেখানে বলেন ওখানে যেমন বুঝতে হবে আমার ব্যতিক্রমটা আমার জেনে থাকে একবারে বাইশ পর্যন্ত আরো অনেক বেশি পর্যন্ত আমি আগে দিয়ে রাখছিলাম আগে যখন ইলা ছিলাম তোমাদের জন্য হালাল করা হয়েছে রোজার রাত্রিতে ইসত্রীদের সঙ্গে মিলিত হওয়া রাফাসু ইলা নিসায়েকুম তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়া রাফাস শব্দের অর্থ হলো এই বেপরতা হওয়া বেপরদা হওয়া আই আল ইফদা ইলা নিসায়েকুম বিল জিমাই নযালা নাসখান লিমা কানা ফি সদর الاسلام মিন তাহরিমিল জিমা এবং তাহরিমিল আকলি ওয়াশ-শর্বি বাদাল ইশা এই আয়াতটা নাযিল হইছে ইসলামের প্রথম যুগে যে হুকুমটা ছিল সেই হুকুমটাকে রহিত করার জন্য কি হুকুম ছিল মিন তাহরিমিল জিমা বা আদাল এসা এসার পর তো বা আসলে উদ্দেশ্য ছিল বাহাবা একর আম আদত ছিল এসার পরেই ঘুমিয়ে যাওয়া এজন্য জন্য যে সকল রেবায় এই কথাটা আসছে সেই কোন কোন কোনো রেবাহ এসার পরের কথা আর কোন কোন রেবায় তার নৌমের কথা এখানে আসলে হাতি কি হলো নৌম কিন্তু সাহাবিদের যেহেতু আম আদত ছিল এসার পরেই ঘুমিয়ে যেতেন এই কোন কোন কোনো সাহাবি এসার পরে এটা বলছে যে এসার পরে খানা পিনা মোজা আমার সব বন্ধ হয়ে যেতেন এটাকে এখানে মনসুপ করা হয়েছে এখন এই যে বিধানটা যে রোজা শুরু হবে ঘুমিয়ে গেলেই এই বিধানটা করোনা ক্রিমের কোথাও আসছে যে রোজা শুরু হয়ে যাবে ঘুমিয়ে গেলেই রোজা শুরু হয়ে যাবে যেটাকে এখানে মনসুপ করা হইতেছে যেই হুকুমটাকে মনসুক করা হইতেছে এটা তো হল না যে হুকুমটা সেই হুকুমটা কোথাও আসছে আসছে জন্য যে না হইতে পারে সেটা বোঝা গেছে এটা কেউ কেউ করছেন তো যতগুলো দলিল আছে তার মধ্যে এটাও একটা দলিল যে হাদিস সেটাও মনসুখ হইতে পারে কোরআনে করিমের দ্বারা এটা একটা দলিল আর পিছনে একটা গেছে ওই যে তাল্লি সেই সেখানেও আয়াতে নষ্ট করছে হলো হাদিস দলিল এই কথাটা বুঝছো না হুন্না তো এই আয়াত যখন এসে গেছে এরপরে হুকুম হয়ে গেছে যে রমজানের রোজা সেটা শুরু হবে শুভে সাদেক থেকে তাহলে যেহেতু পরিচ্ছদ বা পোশাক কেনা এত আংতা হিমা একে অপরের সাথে নিবিড় সম্পর্ক বোঝানো হয়েছে এটা এটা বলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একদম নিবিড় আমি জামা কে ব্যবহার না করলে জামার কদর কে করবে এটা এই বোঝানো হয়েছে আরেকটা হলো আরেকটা হলো যে একে অপরের দ্বারা জামা দ্বারা যেমন কোন একজন ব্যক্তির নিজেদের সাথে খেয়ানত করছিল আল্লাহ জানা ছিল যে তোমরা নিজেদের সাথে খেয়ানত তাসিয়াম। যে রোজার রাত্রিতে তোমরা জিমাহের মাধ্যমে নিজেদের প্রতি খেয়াল করছিলে তোমরা করতে করতে ছিল তো এই নিষেধ কাজটা করা মানে নিজেদের প্রসঙ্গে খেয়ালত করা এটা আল্লাহ তালা জানা ছিলিম এটা তো এইভাবে করা যাবে একটা যে আল্লাহ তালা জানা ছিল যে তোমরা নিজেদের সাথে খেয়ালত করছিলে এটা হলো যে আল্লাহ তালা জানা ছিল যে তোমরা নিজেদের সঙ্গে খেয়াল করবে এই জন্যই আল্লাহ পরবর্তীতে একটা সময় হুকুমটাকে মনসুব করে দেবে হয়ে গেছে রদিউল ঘটনা এরকম হয়ে গেছে তুই এসে হুজুর কাছে বলতেছি কত আমার থেকে খেয়ানত হয়ে গেছে তো উমার পর আরো কয়েকদিন হয়ে গেছে আরো কয়েকদিন এরপরে এই সামনে হয়ে গেছে তোমাদের প্রতি অনুগ্রহ করলেন এবং তোমাদের পিছনে সব ত্রুটি ক্ষমা করে দিলেন আগের থেকে শুরু হয়েছিল সামনের আয়াতটাও যে আসতেছে যে জেমায়ের ব্যাপারটা যেমন মনসুখ হয়ে গেছে খানা পিনার ব্যাপারটা মনসুব হয়ে এখন তোমরা তাদের সঙ্গে মিলিত হতে পারো মা কথা এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা কর তোমাদের জন্য যে বৈধ করেছেন এটা তোমরা তালাশ করো এটা তালাশ করো মানে এটা করো তাহলে এটা যদি কাতাবার মানা যদি হয় আবাহা মানে কাতাবা যদি মুরাদ হয় আবাহা আর মা কাতাবা এই মায়ের মেজদাক যদি হয় জিমা তাহলে দেখো এই কাতাবলকুম তোমাদের জন্য যা বৈধ করা হয়েছে তা তোমরা তা লাশ করো তাহলে যদি কাতাবাল তাহলে এই আয়াতটা হবে আগে তাকরির তাকরির কি। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যে সন্তান নির্ধারণ করেছেন তা তালাশ কর মানে মোজামাতের দ্বারা তোমরা আল্লাহ তালা তোমাদের জন্য যে সন্তান নির্ধারণ করেছেন সেটা তালাশ কর আল্লা মোজামাত এরপরে বলতেছে মোজামাত কি নিয়তে মোজামাত করবে এটা বলা হয়েছে মোজামাতের নিয়ত যেন এটা হয় যে আল্লাহ তালা তোমাদের জন্য যে সন্তান লিখে রাখছেন এটা তোমরা তালাশ করো মানে এই নিয়তে কর। আরেকটা হলো তোমরা পানাহার করো খাও পান করোলা এই হাত্তাটা আল্লু সবগুলো সাথে বা সবগুলো সাথে কতক্ষণ পর্যন্ত তার লোক হলো আল খাইতুল আবিয়াত। আর মিনাল এর পরে মিনাল লাইলি এটা মাহজুব আছে যেটা সামনে মোসালে দেখাবেন তর্জমাটা হবে ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে আলাদা হয়ে যাওয়ার উদ্দেশ্য হলিয়াজের বায়ান। আর ও বয়ানুল আসিতে আসো বয়ান সেটা মাহজুদ সেটা হলো মিনাল লাইলি তাহলে রাতের কালো রেখা থেকে ভোরের সাদা রেখাটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত এখন রেখা বলা হলো যে এটা হলো রাতের অন্ধকার এটা লম্বা হয় রাতের অন্ধকার লম্বা হয় না এমতে দাঁতের দিক দিয়ে রাতের রাতের অন্ধকারটাকে তেসবি দেওয়া হয়েছে সাদা সুতার সঙ্গে রাত অন্ধকার এটাকে তেজবি দেওয়া সুতার সঙ্গে এমতে দাঁত হল অজেসিবা আর ভোরের শুভ্র আলো ভোরের আলো এটাও তো লম্বাভাবে প্রকাশ পায় লম্বা ভাবে প্রকাশ লম্বাভাবে প্রকাশ পায় একেবারে প্রথমে এইভাবে প্রকাশ পায় এরপরে আস্তে আস্তে আস্তে যেটা বাড়তে থাকে তাহলে ভোরের আলো এটাও যেহেতু লম্বা হয় এই দিক দিয়ে এটাকে সুতার সাজাতে বেরিয়েছে তাহলে শিবাটা হল এমতে যে শুভ্রতা প্রকাশ পায় এটাকে এবং হলো তো ভোরের যে শুভ্রতা প্রকাশ পায় এবং অম তদু মা আহু সেই শুভ্রতার সঙ্গে লম্বা ভাবে শেষ রাতের যে অন্ধকারটা প্রকাশ পায় মা মানে হলো। শেষ রাতের অন্ধকার যেটা একদম খুব গাঢ় অন্ধকার না হালকা অন্ধকার এটা হলো গাবাস বলে এটাকে শেষ রাতের অন্ধকার যেটা লম্বা লম্বী ভাবে প্রকাশ পায় এই দুটা জিনিসকে সুববিহা সুববিহা মা আর সুববিহা মা এই দুটা জিনিসকে তাসবি দেওয়া হয়েছে মিনাল ফাজরি এই শব্দটা কোরআনে করিমের এমন ছোট্ট একটা অংশ যে ছোট্ট অংশ নিয়ে জিব্রাল আলী ইসলাম মুস্তাকল নাজির হয়েছেন মানে এত ছোট্ট অংশ নিয়ে জিব্রাল আছে মুস্তাকল নাজির হননি আগের আয়ের যখন হয়েছে আগের হাত নাজিল হওয়ার পরে এটা তো হুজুরে শোনাই দিচ্ছে কি হয়েছে বলছে আল্লাহ বলছেন সাদা সুতা কালো সুতা করা যায় ওই পর্যন্ত সেহরি খেতে হবে তো আমি রাতের বেলায় বালিশের নিচে দুইটা সুতা রেখে দিচ্ছি এবং সেহেরি খাইতেছিলাম মাঝে মধ্যে যে দেখা যায় কিনা পরে এক সময় দেখলাম যে আলো বেশি হয়ে গেছে পরে আমি বুঝতে পারলাম যে আমি তো পরে সে হুজুরের রসিকতা করে বলতেছে যে ইদান লা তো এই আমি তো কালো সুতা সাদা সুতারে বালিশের নিচে রেখে দিয়েছিলাম করতেছে যে আয়াতের হাইটটাকে তুমি যদি তোমার বালিশের নিচে রেখে দিতে পারো তাহলে তো তোমার বালিশটা অনেক বিশাল কথা না মানে আয়াতের হাইট উদ্দেশ্য আমি পরে সাদা সুতা হলের তো অন্ধকার হইতে থাকে এরপরে যখন আমার শেষ রাত্রে শুভে সাদেক উঠার সময় হয় অন্ধকারটা হালকা হইতে থাকে এরপর আস্তে সাদা হয় ওই সাদা হইলেই এই হয়ে গেছে এটা রাগ পর্যন্ত সুখ মা বুধু মিনাল বায়াস ফজরের রেখা যে অন্ধকারটা থাকে লম্বালম্বী ভাবে এর সাথে যে অন্ধকারটা থাকে লম্বা লম্বী ভাবে এই দুটা জিনিসকে সুববিহা সুববিহা ওই প্রথম মা আর দ্বিতীয় মা দুইটাকে তসবি দেওয়া হয়েছে খেতে পারো এটা পর্যন্ত এখানে ছোট একটা হয়ে গেছে যে মুবা শরৎ সংক্রান্তিকে সাহাবি হল উমর এবং অন্যান্যদের ইয়ার দিকে ইশারা করছে আর খানা পিনার ব্যাপারে আরেকটা হাতি আসছে যে আপনি একটু বসেন আমি দেখি এখন একটু তারা হুড়া ঘুরে কিছু পাই কিনা তো হজরত কায়েস বিন আনসারের স্ত্রী ওনাকে ঘরে বসায় রেখে উনি গেছেন একটু কিছু আনার জন্য হয়তো কারোর কাছে ধার করে নিয়ে আসবেন তো ওই সাহাবি যেহেতু সারাদিন কাজ করছেন ক্লান্ত হয়ে গেছেন আর ওনারা তো আর ওই একবার পেট ভরে সেহেরি খেয়ে রোজা রাখেন এমনও না তো সারাদিন ক্লান্ত আইসা বসছেন তো একটু শুইছেন তো চোখ লেগে গেছে তো ওই স্ত্রী এসে দেখে উনি ঘুমায় গেছে পরে ঘুম থেকে যখন যাচ্ছেন এখন তো রোজা শুরু হয়ে গেছে এখন তোর কিছু খাওয়াও যাবে না তো বাস এইভাবে রোজা শুরু হয়ে গেছে তো পরের দিন পরের দিন সকালে দিকে উনি একটু বেহুস হয়ে গেছে ক্ষুদার কারণে বেহুস হয়ে এই পিনার ঘটনা আর হলো মোজামাতের ব্যাপারে হল ওমর এবং অন্যান্যদের এই ঘটনাটা এরপরে ইয়া আয়তো নাজুরি ওয়াফিল